আলহামদুলিল্লাহি হোসিগি ও মম সম্মানিত বায়ু বনেরা আলহামদুলিল্লাহ আমরা জয়বাসীদের সামনে বসে আছি এই মসজিদটি মুসলিম তিনটি গুরুত্বপূর্ণ মসজিদের মসজিদময় মসজিদের একটি মসজিদ নবী সাল্লাইসালাম হাদিসের সাদ করেছেন তিনটি মসজিদ ব্যথিত অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে বাহন বাঁধবে না অর্থাৎ সতর্ক হবে না তার মধ্যে প্রথমটি হল মাসরিদুল হারাম মসজিদ আজা ওয়া মসজিদুল আফসা অর্থাৎ হারাম মসজিদুল নবী এবং মসজিদ আফসা এই তিনটি মসজিদ মুসলিম মো সবচেয়ে ফজির আহমার মসজিদ এই মসজিদের ব্যাপারে রসুল বলেন হারাম এই মসজিদে সোলাদ আদায় করা পৃথিবীর অন্যান্য মসজিদে সলাদ আদায় থেকে হাজার গুণ উত্তম ইল্লাল মসজিদ আল হঠাৎ মসজিদে হারামে করলে আদায় করলে এক লক্ষ গুণের আর এখানে আদায় করলে এক হাজার তবে একটি আমরা হাদিসের আমরা বিশ্বাস করব তবে আমরা সবান তার কাছে আশা করবো যে আল্লাহাক যেন আমাদেরকে পঞ্চাশ দিয়ে দেন সম্মানিত বোনেরা এই মসজিদ যে রসুল সাল্লা সাল্লামের মসজিদ এই মসজিদের ওই কাছেই অর্থাৎ আমরা বসে আছি কামলা থেকে ডাম দিকে আর বাম দিকে সালি সাল্লামের হুজরা গুলো ছিলামের ঘর ছিল ওই কাশে তো এটি নবী সালি সাল্লামের মসজিদ মসজিদ ও রসুল সাল্লাম নবী এই মসজিদের ইমাম ছিলেন এই মসজিদের খতিম মক্র মোকালনা থেকে হিজরত করে আসার পরে সর্বপ্রথম নিজের বাড়িগত তৈরি করার নাই সর্বপ্রথম এই মাসৃত নবী সাল ইসলাম তৈরি করেছিল মাসৃত তৈরি করার জন্য নবী সরসাম একটি জমি সেই জমি খুঁজতে খুঁজতে বাগান ছিল সেই বাগান থেকে নবী সাল্লাহ ইসলাম পছন্দ হবে বে আমদ পর্যন্তসলার মসজি যেন এই উদ্দেশ্যে রসমুল্লাহ সাল্লাহ ইসলাম ওই জমিটির মালিক দুই এটিম ছেলের তাদের থেকে নবী সাল্লাহ ইসলাম এই জমিটি কিনার জন্য ইচ্ছা ব্যক্ত করলেন। আবু বকরি আল্লাহ এর টাকা পরিশোধ করার ইচ্ছা করবেন কিন্তু ওই দুই এটি আলমকে নবী সাল যখন টাকা দিতে গেলেন তখন তারা বলল যে আমরা এর উজরত আমরা আপনার থেকে কামনা করি না আমরা এর উজরত আশা করি দিন আল্লাহ সহ অর্থাৎ আপনার থেকে নিলে তো আমরা কমে পাব আপনার থেকে নিলে আমরা দুনিয়াতে অল্প কিছু টাকা পাবো কিন্তু আমরা যদি আমাদের আল্লাহ সোহান খালার থেকে নিই তা আল্লাহ পাক তো আমাদেরকে অগণিত বেগাইনি উৎসাহ আমাদেরকে মান তারা কি লাভজনক ব্যবসা দুনিয়া থেকে করে গেলেন যেখানে মসজিদুর রাসুল সাল্লা সালাম প্রতিষ্ঠিত হল এখন এই মসজিদে প্রতিদিন লক্ষ অ লক্ষ মুসলিম নারীগুলোর তলা তালাই করছেন এই যে ফজিলত এই যে সবাব হচ্ছে প্রতিদিন এই সবাবের অংশ কিন্তু ওই আল্লা পান্দারা ওই দুই ভালো যারা জমি দিয়েছেন তারা কিন্তু পাচ্ছেন এই মসজিদটির প্রতিষ্ঠা করার জন্য নবিসাল্লাহরফ সাহবাইকর নির্দেশ দিলেন যে এই মধ্যে তোমরা মসজিদটি তৈরি করো সবাই মিলে কাজ শুরু করে দিলে এখানে কিছু খেজুর গাছ কেটে ফেলা হলো আর কিছু খেজুর গাছ মসজিদের মাঝখানে রেখে দেওয়া হলো এবং নবিস মসজিদটির দৃশ্য তখন কেমন এরকম দৃশ্য আমাদের চেতনির পাশে এখানে একটি প্রদর্শনী রয়েছে ওই প্রদর্শনীর মধ্যে ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে রাসুলসাল প্রথম চিঠি যেরকম তৈরি করা হয়েছিল এটা ছাউনি কেমন ছিল এটা তেয়ালগুলো কেমন ছিল এটা কত কতটুকু প্রস্তেস ছিল এগুলো সেখানে একটা প্রদর্শনী আছে তো এর থেকে বোঝা যায় যে রাসুল্লাহ সালাইসলাম যে এইভাবে তৈরি করেছিলেন এবং মসজিদের মাঝখানে কিছু কিছু গাছও ছিল এবং সহিয়াল পহারির হাদিসে এসেছে রসলাসম যখন জুমান ফুটবা দিতেন তখন একটি খেজুর গাছ ধরে তার সাথে হাত লাগিয়ে দাঁড়িয়ে ফুটবা তো পরবর্তীতে এক মহিলা নবী সাল্লাহ সাল্লামের নিজের অনুমতি চাইলেন তিনি একটি ঝাউ দিয়ে একটা মেম্বার বানিয়ে দিলেন নিলেন রসল্লাহাম অনুমতি দিলেন যেই শুক্রবারে প্রথম ওই মিম্বারকে আনা হল সেই দিন রাসুল্লাহ মেম্বারে দাঁড়িয়ে ছিলেন। আর এদিকে খেজুর গাছ তিনি স্পর্শ করেন এই খেজুর গাছ স্পর্শ করার নাই দেখে সেইদিন দিন খেজুর গাছ মোটের বাচ্চার মতো হাও মাও করে কেঁদে উঠেছে এবং সাহবাহিকেরাম যারা হাদিস বর্ণনা করেছেন তারা বলছেন আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং আমরা খেজুর গাছের কান্না আমরা শুনতে পেয়েছি রাসুল ইসলামের হাত মোবার প্রতিদিন তার গায়ে লাগত কিন্তু সেদিন লাগে নাই এই জন্য খেজুর গাছ কেটে উঠেছিল অর্থাৎ তারা বোঝা যায় যে ওই খেজুর গাছও রাসুল্লাহামসলাম চিনতে পেরেছিল সম্মানিত বাই ও বোনেরা পরবর্তীতে নবী সাল্লা ইসলামী মসজিদ প্রতিষ্ঠা করলেন এবং এই মসজিদে নবিসাম ইমামতি করার জন্য যেই জায়গা দিয়ে আসতেন অর্থাৎ মুজরা থেকে নিম্বার পর্যন্ত মাস খানে জায়গাটা নবী সাল ইসলাম জন্য আসতেন আবার জামায়াতের থেকে যেতেন এই জায়গাটাকেও আল্লাহ সোমান তারা এত দামি বাড়িয়ে নিয়েছেন সম্মানিত বা ইরান এই মসজিদের সাথে আমাদের হৃদয় আমাদের কাল আমাদের ইমান সম্পৃক্ত এই মসজিদ খালি আসলে একটা মসজিদ নয় এই মসজিদে আইজও এমন এমন সুন্নত জীবিত আছে যেগুলো পৃথিবীর অনেক জায়গায় এই সুন্নত মারা গেছে অনেক জায়গায় এই সুন্নত নাই নিজকে হারিয়ে গেছে সুন্নত কিন্তু এখানে আলহামদুলিল্লাহ ওই সকল সুন্নত আল্লাহাকে কোন জীবিত রেখেছে না মসজিদে সলাতের জন্য নিঃশ্বাস অপেক্ষা করা এন্তজার ও সলা এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ আমল যে জামাতের জন্য অপেক্ষা করতে থাকা। আমরা পৃথিবীর অন্যান্য জায়গায় দেখি আজকে এই সুন্নত হারিয়ে গেছে আমরা মসজিদে মুসল্লি আসা শুরু করে জামায়াতের সময় হইলে তখন মুসল্লি আসে আগে এসে জামায়াতের জন্য অপেক্ষা করবে পুরাণেকারী উতালাবাদ করবে বসে থাকবে এই সুন্নরটি কিন্তু আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে এই সুন্নর জীবন করা হয়েছে মানুষ এক ঘণ্টা দেড় ঘণ্টা দুই ঘণ্টা আগেও এসে জামায়াতের জন্য অপেক্ষা করতেছে এরপরে ছলাতাদের যে দৃশ্য যে কাতার পূর্ণ করা তারপরে একজন আরেক সাথে মিশে মিশে দাঁড়ানো তারপরে আরো অন্যান্য যে সকল সুন্না চলাতেন সেই সুন্নাগুলো আলহামদুলিল্লাহ এখানে এখনো জীবিত রয়েছে এবং এই মসজিদ শুধু একটি মসজিদ নয় এটা একটা ইউনিভার্সিটি অর্থাৎ মসজিদে নববিতেই দুনিয়ার একটি শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয় যে এই মসজিদে নবমীতে পৃথিবীর সবচেয়ে বড় আলেম যারা বিশ্বের শীর্ষ আলেম যারা বর্তমানে তারা এই মসজিদের নবমীতে দার্জ এখানে শাহেক আব্দুল হোসেন আবাদ হাফেজ শাহেদ রুহাইলি হাফেজ আর অনেক বিশ্বের বড় বড় ওলাম এগরাম যারা এখন সবচেয়ে দুনিয়ার শীর্ষ আলেম তারা এখানে সকাল বিকাল প্রতিদিন দার্স দিতেছেন এখানে একবারে যতগুলো হাদিসের গ্রন্থ আছে সহিয়াল মোহারি সহিদ মুসলিম ত্রিবি আবদাউ নাসাই নামাজ সবগুলো হাদিসের গ্রন্থের এখানে প্রতিদিন দাস হচ্ছে আকিজার বিভিন্ন কিতাবের দাস হচ্ছে তাফসির বিভিন্নাবের দাস হচ্ছে ফেখলে ফেখের বিভিন্ন একটা অর্থাৎ ভিত্তিক শিক্ষা কেউ যদি এখানে শে শুধু মসজিদে হালাকায় বসে বসে এলেম শিখে আলহামদুলিল্লাহ সে বড় আলেম হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ সেই মসজিদে নবী নবী সাল ইসলামে রেখে যাওয়া এলেম এখানে আজও জিজ্ঞা রয়েছে এবং বিশুদ্ধ এলেম। পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গার এলেমের মধ্যে আমরা আজকে বেদাতের সংমিশ্রণ বিভিন্ন মতবাদের সংমিশ্রণ দেখতে পাই এখানকার এলেমকে আল্লাপা কোন মতবাদের সাথে সম্পৃক্ত করার নেই আহলসল্লা আল জামাতের বিশুদ্ধ আকাইদা এবং বিশুদ্ধ এলেম আল্লাহ সুবাহ এখানে সংরক্ষণ করতেছেন এবং এখানকার আলেমদের মেধা শক্তি স্মৃতিশক্তি আল্লাপাকে এত প্রখর করে দিয়েছেন তারা কিতাবের আগাগোড়া মুখস্ত করে ফেলতে পারেন হাদিসের সনদ সহ হাজার মুখস্থ করে ফেলতে পারেন যেটা আমরা অসম্ভব আমাদের কাছে অকল্পনীয় মনে করি আলহামদুলিল্লাহ এটাই আমাদের মোস্তে মো প্রাণের স্পন্দন সে মসৃদ নবমী সাল্লাসাল্লাম এখানে আল্লাপাকে এমন পর্যন্ত বিশুদ্ধ এলেম রাখবেন বিশুদ্ধ ইমান রাখবেন তার এখানে এই হারামের ভিতরে প্রবেশ করতে পারবে না তাহলে বোঝা যায় এখানে দাঁত মুক্ত এলেম দাঁত মুক্ত আমল এখানে ক্যামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ সম্মানিত চেষ্টা করি হজ্জা বাই আসার ওমরায় আসার বেশি বেশি আল্লাহ বায়দুল্লাহকে যেহেতু বিশেষ করে ওমরায় আমরা আমাদের দেশ থেকে ইচ্ছা করলে অনেক বাইম ওমরা আসতে পারি অল্প এখন ওমরা যদি আমরা বেশি বেশি আসি তাহলে এই মসজিদের নমুনের লাভ করার তৌফিক হবে আল্লাহ সব আমাদের সবাইকে মসজিদ নবমীকে মহম্মত করার মসজিদ নবমীর সাথে সম্পর্ক রাখার মসজিদ নবমী থেকে এলেম নেওয়ার মস্রিদ নবমীর ইমান আমল আল্লাহ আল্লাপাক তৌফিক দান করুন আমি আলমী সালাম